মানবতা সমাধান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 ওকুল্ল বিদা আতিন দলাল আল্লাহ ওয়াকুল্ল দলাল আতিন ফিন্নার সুপ্রিয় দর্শকবৃন্দ যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আল্লাহ তা আল্লাহ কোরআনে এবং মোহাম্মদুর রাসোর সালাহ সাল্লাম হাদিসে জান্নাত যাওয়ার যে সমস্ত উপায় উপকরণগুলো আমাদেরকে বলে গেছেন সেগুলি সম্পর্কে কয়েকটি কথা আমি সম্মানিত দর্শকবৃদের সামনে পরিবেশন করব। অমা তৌফিক আল্লাহ কোরআনে বলছেন তিলকালী নূরকান এই হচ্ছে সেই জান্নাত যে আমার বান্দাদের মধ্যে তারাই যারা হবে মোত্তাকি কোরআনের এই আয়াতের আলোকে এ কথা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জান্নাত যেতে হলে তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া মানে হচ্ছে আমাদের সাধারণ বাংলায় তাকুয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাভীরতা আরবি পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয়েছে আন্তাজ আলা ওবাইনা আদাবিল্লাহে বেকায়া তাকুয়া হচ্ছে যে তুমি তোমার মধ্যে আর আল্লাহর আদাবের মধ্যে কোনো আড়াল সৃষ্টি করে নেবে যে আড়ালটা তোমাকে আল্লাহর আদাব থেকে রক্ষা করবে যে আড়ালটা তোমাকে আল্লাহর আদাব থেকে বাঁচাবে এরকম একটা তুমি আড়াল তৈরি করে নিবে এর নাম হচ্ছে তাকুয়া মানে হলো এই সেই সমস্ত আমুলগুলাকে পালন করা শরীয়তের সেই সমস্ত বিধিবিধুনগুলোকে মেনে চলা যেগুলো আমাদের জন্য আড়াল হবে আমাদেরকে জাহান নামে যেতে দেবে না জাহান নামে যাওয়ার পথে সেগুলো প্রতিবন্ধকতা হবে প্রতিরোধ হয়ে দাঁড়াবে এই আমলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তাই তো আল্লাহ তোরানেজাবের মধ্যে বলেছেন আল্লা বলছেন হে ইমানদার গন এবং ভালো সরল কথা বলো তাহলে কি হবে ইসলেহম আল্লাহ তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন। মানে আমল গুলোকে আল্লাহ দোষ মুক্ত করে দিবেন অদিমা সে বিরাট সফলতা লাভ করবে তাকুয়া যদি করা হয় আল্লাহ ও রাসুলের যদি আনুগত্য করা হয় আল্লাহ কয়েকটি কাজ করবেন বললেন এক নম্বরে আমাদের কাজগুলোকে দোষ মুক্ত করে দিবেন আর আমাদের গুনগুলোকে মাফ করে দিবেন আর আমরা এরই মাধ্যমে বিরাট সফলতা লাভ করতে পারবো আর সেই সফলতা কি সেই সফলতা হচ্ছে আল্লাহর জান্নাতের সফলতা ভাইরা আমার সবাই যদি আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে ভালো পথে প্রচারিত করো। আল্লাহ গো তুমি আমার গুণা মাফ করে দাও আল্লাহ গো তুমি আমাকে সঠিক পথের দিশারি দাও আল্লাহ তুমি আমাকে অভাব মুক্ত করো তুমি আমাকে পাক পবিত্র রাখো যদি আল্লাহর কাছে চাই সততার সাথে এখলাসের সাথে তাহলে আল্লাহ রব আলমিন আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদেরকে আমরা যা চাইব তা দান করবেন আল্লাহর কাছে চাইতে হবে আপনি যদি ভালো হতে চান আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমাকে ভালো পথে পরিচালিত করো আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও আল্লাহনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলহি সাল্লাম তাই দুয়াতে বলতেন আল্লাহ ইনিয়াসল হুদা ওয়া তোকা ওয়াল আফাফা ওয়াল গেনা এই দু আল্লাহনবী পড়তেন আল্লাহকে বলতে আল্লাহ গো ইন্নি আস আল্লকাল হুদা আমি হৃদায়ত চাই আমাকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখো হৃদায়ত দান করো তুমি আমাকে সঠিক পথের উপরে পারি আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করো আল্লাহ তফিক না দিলে আল্লাহ ইল্লা আর এই দুয়াটাকে আল্লাহ নবী বলছে কানসুন যান না ছোট্ট একটি দুয়া কিন্তু নবী বলছে একটি ধনোভাদার এটা জানলাতে একটা বিরাট ধন আল্লাহ নবী বলতে ইল্লা চাইতেন্লাহ এ আল্লাহ তোমার সাহায্য ব্যতীত না ভালো কাজ করার শক্তি কারো আছে আর না মন্দ কাজ থেকে কেউ ফিরতে পারবে ভালো কাজ করতে আর মন্দ কাজ থেকে ফিরতে সে কখনই পারবে না যদি আল্লাহ না ফিরান তাই আপনি ভালো হতে চান আল্লাহর কাছে দোয়া করুন যেমন নবী বলছেন আল্লাহ হুদা তো আফা আফাওয়ালা গে না হে আল্লাহ তুমি আমাকে হৃদায়ত দাও तुम मध्य आल्लाता दाओ पवित्रता दाओ और सच्छलता दान करो आल्लाके तुम्हें मुक्त रखो अभाव्रस्त कर दिओना दुआ कर आल्ला आल्ला हिदायत ना दिले क्यों हिदायत पा सठी क्च करार तौफिक आल्ला दिले क्यों करते तमार नबी मुहम्मद रसल्लाह सल्लाहमे चाचा अबू तालेब বোখারি মুসলিম শরীফের হাদিসগুলোতে বর্ণিত হয়েছে ঘটনা যে তিনি আল্লাহ নবীর অনেক সহযোগিতা করেছিলেন আল্লাহ নবীর দিন প্রচারের কাজে দিনের কাজে আল্লাহ নবীর তিনি চরম সহযোগিতা করেছিলেন নবীকে পরিষ্কার করে বলেছিলেন হে মোহাম্মদ ভাতিজা তুমি তোমার কাজ করে যাও তুমি তোমার দিনের প্রচার প্রসারের কাজ করে যাও আমি যতদিন বেঁচে আছি কাফেররা তোমার শরীরের একটা লোমও বাঁকা করতে পারবে না এবং আল্লাহ নবীর জন্য এই দিনের জন্য সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছিল তিন বছর পর্যন্ত আর তখন তার সাথে ছিল আল্লাহ নবীর এই চাচা আবু তালেবো তিন বছর পর্যন্ত চরম কষ্ট স্বীকার করলো আর সেই কারণে তার শরীরে রোগ ঢুকে গেল আর ওই রোগে সে মারা যাচ্ছে আল্লাহ নবী তার কাছে বসে আছেন আর বলছেন চাচা তুমি মেহরবানি করে একবার শুধু বলো কেমতের মাঠে যেমন করে হোক তোমাকে বাঁচিয়ে নেবার চেষ্টা করব। তুমি একবার পরে নাও তুমি একবার পরে নাও চাচা আমি কালকে যেমন করে হোক তোমাকে বাঁচিয়ে নেবার চেষ্টা করব। আর সেই সময় তার পাশে ছিল অনেক বড় বড়ো কাফের সর্দার সর্দাররা তারা তখন বলল আবু তালেব শেষ জীবনে বাপ দাদার ধর্ম ত্যাগ করে চলে যাবে মানুষ কি বলবে শেষ পর্যন্ত আবু তালেব আর কালেমা পড়তে পারেনি কুফুরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ নবীর মনে বড় দুঃখ হলো বড় কষ্ট পেয়েছিলেন আল্লাহ করি আয়াত অবতীর্ণ করে বললেন ইনকাল্লাহ তহাদি মান আহবাবিন মাইশা এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আসসালামু আলাইকুম ওয়া लीगिनन कुनतुम गैर उमतन उखरिज तिरनास ताअमुरून बिलमारूफी वद नहौना अलिन मुनकरी अ تؤमिनून बिलला शुअली माय प्रियर ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান चोखी शुदून चोखेदे नीचे রসুল উল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহিংর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 To get convincing and valid answers, dial Korul, Dr. Zakirke. Paraburti Anushthan, Peace TV, Bangalaya. I am very proud of you. I have told you, that Nubir's father, Abu Talib, who was born in Islam, died in Islam. Nubir was very sad. He was very sad. He was very sad. He was very আমার দিনের জন্য এত কষ্ট স্বীকার করলো এত কোরবানি দিল আমার প্রতি তার ছিল এত দয়া এত মায়া এত মমতা আর সেই চাচা ইসলাম গ্রহণ না করে দুনিয়া থেকে চলে গেল কুফুরী অবস্থায় বড় কষ্ট পেলো আল্লাহ তালা সঙ্গে সব করান আয়াত অবতীর্ণ করে বললেন ইন্নাকাল্লা তাহাদি মান আহবাব ওলা কিনালি হে নবী তুমি যাকে চাও তাকে তুমি হৃদায় দিতে পারো না আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়ত দিবেন জাখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল এত ত্যাগ স্বীকার করলো আপনার প্রতি তার ছেলে এত মায়া এত মমতা ইসলামের জন্য তিনি তার জানকে পর্যন্ত বাজি লাগিয়ে দিয়েছিলেন তার কিছুই হবে না তখন আল্লাহ নবী বলেছিলেন যে হ্যাঁ কিছু লাভ হবে আর সেটা হচ্ছে আল্লাহ তালা আমার চাচাকে সব থেকে হালকা আদাব দিবেন জানেন সেই হালকা আদাবটা কি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিন জাহান নামের হালকা আদাব সব থেকে হালকা আদাব দেওয়া হবে আবু তালিবকে আর সে হালকা আদাবটা হচ্ছে যে তার পায়ে জাহান্নামের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে আর সেই দুটো জুতোর কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে এটা হচ্ছে জাহান নামের হালকা আদাব আমাদের সকলকেই তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও তো আল্লাহ নবী বলেছিলেন যদি আমি না হতাম তাহলে আমার চাচা জাহান নামের আরো অনেক গভীরে গিয়ে পড়তো কিন্তু আমার কারণে আল্লাহ তালা আমার চাচাকে সব থেকে হালকা আদাব দান করবেন আমি বলছিলাম ভাইরা আমার যে আল্লাহর কাছে হৃদায়ত কামনা করতে হয় তাকুয়া আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ ভিরু তো আল্লাহর কাছে কামনা করতে হয় আল্লাহ হিদায়ত দিলে তবেই হিদায়ত পাওয়া যাবে আল্লাহর কাছে যদি আপনি তাকুয়া কামনা করেন আল্লাহ আপনার অন্তরে আল্লাহর ভয় ভরে দিবেন তারে আপনাদের অন্যায় কাজ হবে না আপনি চান আল্লাহর কাছে আবু হরাইরা দিয়ে আল্লাহ তা আনহ সবাই আমরা তাকে চিনি আবু হরাইরা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবি তার নাম হচ্ছে আবু হরাইরা তিনি একদিন আল্লাহ নবীর কাছে এসে কাঁদছেন আল্লাহ নবী বলছেন কি ব্যাপার আবহাওয়া কাঞ্চ কেন বলছেন হুজুর আমি প্রতিদিন আমার মাকে দিনের দাওয়াত দিই তার মা তখনও মুসলমান হয়নি তাই বলছেন আমার মাকে আমি প্রতিদিন দিনের দাওয়াত দিই যখনই আমি দিনের দাওয় দিই তখনই আমার মা আপনাকে গালি গালাজ করে আপনার সানে এত অসভ্য ভাষা ব্যবহার করে যা বলার নেই তাই দুঃখ হয় কষ্ট হয় হুজুর তারপর আবহাওয়া বলছেন এ রাসুল আল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন না যাতে করে আমার মাকে আল্লাহ হিদায়ত দান করেন আল্লাহ দেখেন দোয়া চাইছেন আল্লাহ নবীর হিদায়তের জন্য করে করে না আল্লাহ আমার মাকে দান তোদায় আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করে বললে আল্লাহ মাহ আবি হা হে আল্লাহ তুমি আবু হরার মাকে হিদায়ত দাও হে আল্লাহ তুমি আবু হরার মাকে সুপথ দেখাও আবু হরেরা বলছেন আল্লাহ নবীর এই দোয়া শুনে বাড়ির দিকে দৌড় কারণ আমি জানি হাল্লার নবীর দুয়া প্রত্যাখ্যাত হয় না আল্লাহ নবীর দোয়া রদ হয় না বাড়িতে পৌঁছেছেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে আবু হরেরা তুমি ওখানেই দাঁড়াও কেউ যেন গোসল করতে আছে আবু হরেরাই মা সুন্দর করে গোসল করে তারপরে দরজা খুলে আবু হরেরা সামনে বলছেন আল্লাহ নবী বলছেন আবু হর আবার কেন কাঞ্চ কি ব্যাপার বললেন হজুর তখন কানছিলাম দুঃখের কান্না আর এখন কাঁদছি আনন্দের কান্না আপনার দোয়া কবল হয়ে গেছে আর আমার মা আল্লা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি মেহরবানি করে দোয়া করে দেন আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মুমেনরা যেন আমাদেরকে ভালোবাসে আর আমরাও যেন সমস্ত মুমেনদেরকে ভালোবাসতে পারি আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আল্লাহ গো তুমি সমস্ত মুমিনের অন্তরে আবহরেরা আর তার মায়ের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও আর তারাও যেন সমস্ত পৃথিবীর মোমিনদেরকে ভালোবাসতে পারেন আমি বলতে চাইছিলাম প্রিয় দর্শক বৃন্দ যে আল্লাহর কাছে ভালো হওয়া চাওয়া যায় ভালো হওয়া চাইতে হয় আল্লাহ তুমি আমাকে ভালো করো আল্লাহ তুমি আমার মধ্যে থেকে এই দোষগুলো দূর করে দাও আল্লাহ তুমি আমার মধ্য থেকে এই কু অভ্যাসগুলোকে দূর করে দাও আল্লাহকে যদি বলা হয় আল্লাহ রবুল্লা আলমিন শুনবেন তাই আপনি যদি চান যে আপনি সঠিক পথে থাকবেন আপনি যদি চান আল্লাহ করতেন আল্লাহ আল্লাহরেখা অসুখ রেখা এ বাদ আল্লাহ গো তুমি সাহায্য করো তুমি সাহায্য করো আমার সাহায্য করো আমি যেন তোমার কৃতজ্ঞতা করতে পারি তোমার জন্য সুক্রিয়া করতে পারি তোমার জন্য জিকির করতে পারি আর তোমার যেন উত্তম ইবাদত করতে পারি ইবাদত গুলো যেন সুন্দর করে উত্তম অবস্থায় ভালোভাবে যেন আমি পালন করতে পারি আল্লাহকে তুমি আমাকে তৌফিক দান করো নবী চাইতেন আল্লাহর কাছে আল্লাহ তফিক দিলে ইনসা আল্লাহ তালা করতে পারবেন আর আল্লাহ যদি তফিক না দেয় করার কারো শক্তি নেয় প্রত্যেকটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয় মহান আল্লাহ রব্বুর আলমীর সার্বভৌমত্বের মালিক বিশ্ব জগতের পালন কর্তা সেই মহান আল্লাহকে যদি ভয় করতে পারতাম অফিসে বসে বসে ঘুষ খেতাম না বেইমানি প্রতারণা করতাম না কাজে ফাঁকি দিতাম না কারো সাথে দুষ্টামি বেইমানি সমস্ত কিছু থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারতাম যদি সেই মহান আল্লাহকে ভয় করতে পারতাম সামান্য দুনিয়ার মালিককে ভয় করে ভালো কাজ করি ম্যানেজারকে দেখে ভালো কাজ করি বসকে দেখে ভালোভাবে ডিউটি পালন করার চেষ্টা করি যে আল্লাহ সারা পৃথিবীর মালিক সে আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমাদের দ্বারাই কোন অন্যায় কাজ হতো না সুদ খোর সুদ খেতে পারতো না ঘুষ খোর ঘুষ খেতে পারত না এইভাবে যে যে অন্যায় জড়িত রয়েছে আজকে আমরা অনেকেই অনেক অন্যায় জড়িত রয়েছি এই অন্যায়গুলো হতো না সব সময় আমাদেরকে যদি আল্লাহ স্মরণ আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখতাম তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাইদা কদিয়া সোলাদিল্লাহ কাসির আল্লাহ সুরাতুল জুমা আল্লাহ তালা বলছেন যখন নামাজ হয়ে যাবে ফান্তের রফিল আর তখন এবারে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও জমিনে তোমরা বিচরণ করো আর আল্লাহ রুজিকে তালাশ করো আল্লাহ এটাও চাই না যে নামাজ হয়ে গেছে আর মসজিদে বসে বসে সারা দিন জিকির করি জি ফজরের নামাজ পড়ে এখন আপনি মসজিদেই বসে যান সারা সারা দিন শুধু জিকির আর জিকির আর জিকির বাড়িতে বিবি কি খাবে এ খোঁজে নেওয়ার দরকার নেই ছেলেরা কি হবে দেখে আপনি শুধু আল্লাহ জিকির করে যান খুব ভালো কাজ আল্লাহ বলছে না আল্লাহ বলছে না নামাজ হয়ে গেছে এখন মসজিদে বাইরে যাও খেতে খামারে কলকারখানাই কাজ করে খাও যাও বাইরে যাও হ্যাঁ যখন বাইরে আল্লাহ যখন কাজ করবে কা মত কর্মরত অবস্থায় কাজে যখন তোমরা থাকবে তখন কিন্তু আল্লাহর ভয়টা তোমরা স্মরণে রেখো শেরো ফেলার তিনি অবহিত তিনি অবগত এই কথাটা যদি ভাবি মনে রাখি তাহলে আমাদের দ্বারাই কোনোদিন অন্যায় হবে না আল্লাহকে খুব বেশি বেশি করে স্মরণ করবে তাহলে তোমরা ইনশা আল্লাহ তালা সফলতা লাভ করবে জান্নাত লাভে ধন্য হয়ে যাবে বিশ্ব নবী মুখের আদু জম ও আতিমারু জান্ন তোমরা পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করো পাঁচাত্তর নামাজ যদি তোমরা ঠিক মতন পড়তে পারো বা পড়ো ও সুম ও সাহরাকুম রমজান মাসের রোজা যদি তোমরা পালন করো ও আদাত তোমাদের মালের জাকাত যদি তোমরা ঠিক মতন দিতে পারো ও আতি উমরা আকুম আর তোমাদের আমির উমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তি যাদেরকে তোমরা আমির নির্বাচন করেছ তাদের কথা মতো যদি তোমরা চলতে পারো তাহলে তাদ গুলো জান্নাতার অব্যে তোমাদের প্রতিপালকের যে জান্নাত সেই জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে সেই জান্নাত লাভে তোমরা ধন্য হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন পাঁচকের নামাজ তোমার জান্নাতের ব্যবস্থা তোমার রোজা তোমার জান্নাতের মাধ্যম তোমার জাকাত দেওয়া তোমার জান্নাতের অসিলা এইভাবে আমি রুমারা যাদেরকে আমরা নেতা নির্বাচন করেছি তাদের কথা মতো চলতে হবে জি যদি তারা দিনের শরীয় মোতাবেক দিন মোতাবেক যদি আমাদেরকে প্রচারিত করেন তাহলে সেই সমস্ত আমির আমাদের কথা আমাদের পালন করতে হবে সেই নেতাদের কথা আমাদেরকে শুনতে হবে যে নেতারা শরীয়ত মোতাবেক আমাদেরকে চলাবার প্রচেষ্টা করবে কিন্তু যদি শরীয়ত বিরোধী কাজ করতে বলে তাহলে কি করবেন তাহলে আল্লাহ নব্বী বলেছে লেন এরা সৃষ্টি আল্লাহ সষ্টা এরা যদি ভালো কাজ করতে বলেন তাহলে আমরা করব যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে তাহলে এরকম নেতাদের কথা আমরা শুনবো না আল মহিম আল্লাহ নবী বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম নেতারা যদি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে সেই সমস্ত নেতাদের কথাও তোমাদেরকে শুনতে হবে যদি এগুলো আমরা করতে পারি লাভটা কি হবে তোমরা তোমাদের রবের জান্নাতের প্রবেশ লাভ করতে পারবে ধন্য হয়ে যাবে তোমরা রাসুলি কারিন সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ত্রিমদি শরীফের হাদিস সহি হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে সব থেকে বেশি কোন জিনিসটার কারণে মানুষরা জান্নাত লাভ করতে পারবে আল্লাহ নবী বললেন হসনুর হলুক আর আল্লাহ জাহান নামে যাবে আল্লাহ নবী বললেন মুখ জবান আর লজ্জাস্থানের কারণে এই দুটি জিনিসের কারণে সব থেকে অধিক মানুষ জাহান নামে যাবে ভাইরা আমার কথা হচ্ছে আমি বলতে চাইছিলাম আপনাদের সামনে জান্নার যেতে চাইলে আল্লা রব্বুল আলমিনের তাক অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহতা সৃষ্টি করতে হবে এবং সবসময় আল্লাহতা সৃষ্টি করার মাধ্যমে ইনসা আল্লাহ আমরা অনেক অন্যায় কাজ থেকে বাঁচতে সক্ষম হব আল্লাহর কাছে আল্লাহ গো তুমি আমাদেরকে তোমার মুক্তাকি বান্দাদের মধ্যে সুমার করে নাও আমাদের অন্তরে তোমার ভয় ঢুকিয়ে দাও ওয়াসাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসবি আজমাই Oh oh, oh, oh.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 কেমতের মাঠে কি আশা দেখুন মৃত্যুর পরের জীবন প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বাংলায় টিভি বাংলায়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 स्टूडेंट ऑफ इस्लामिक इंटरनेशनल स्कूल वरम व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 with them watch little wonders at their best bisoy shishura proti peace tv bangla